সুরা আল নামে। আমি শপথ করছি পবিত্র নগরীর এ নগরীতে তুমি সম্পূর্ণ স্বাধীন আমি শপথ করছি আদি পিতা ও তার পৌরস থেকে যা জন্ম দিয়েছে তাদের আমি মানুষকে এক কঠোর পরিশ্রম দিয়ে পয়দা করেছি এ মানুষটি কি একথা মনে করে তার ওপর কারোরই কোন ক্ষমতা চলে না সে বলে আমি তো প্রচুর সম্পদ উড়িয়ে দিয়েছি সে কি ভেবেছে তার সব কর্মকাণ্ড কেউ দেখেনি আমি কি ভালোমন্দ দেখার জন্য তাকে দুটো চোখ দেই আমি কি তাকে একটি জিউবা ও দুটো ঠোঁট দেইনি আমি কি তাকে ন্যায় অন্যায় দুটো পথ বলে দেইনি কিন্তু সে তো দুর্গম পথ পার হওয়ার হিম্মত দেখাইনি তুমি কি জানো সে দুর্গম পথটি কি তা হচ্ছে দাসত্বের সেকল খুলে মুক্ত করে দেওয়া দুর্ভিক্ষের দিনে কাউকে কিছু খাবার দেওয়া নিকটতম কোন আত্মীয় এতিমকে আহার পৌঁছানো কিংবা ধুলো লুণ্ঠিত কোনো মিসকিনকে কিছু দান করা অতপর তাদের দলে সামিল হয়ে যারা ইমান আনবে একে অপরকে ধৈর্যের অনুশীলন করাবে এবং একে অপরকে দয়া দেখানোর উপদেশ দেবে সত্যিকার অর্থে এরাই হচ্ছে ডান দিকের সৌভাগ্যবান লোক আর যারা অস্বীকার করেছে তারা হচ্ছে বাম দিকের ব্যর্থ লোক যেখানে তাদের ওপর আগুনের শিখা ছেয়ে থাকবে